<تصفيق> الحمد لله نحمده ونستعيله ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا نزل له ومن يذلله فلا حادي له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 وَتَبِعَ بِنَا وَتَبِعَ وطبيب كُلُّ بِنَا أَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولُ الَّذِي أَرْسَلَهُ إِلَى كَافَّةِ النَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارث وسلم تسليما كثيرا كثيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يُلْكُونَ أَقْلَابَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمْ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَسِمُونَ وقال تعالى في موزع آخر وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ أَجْمَعُوا أَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُونَ وقال رسول الله صلى الله عليه وسلم عن عنس رضي الله تعالى عنه قال لم يكن شخص أحب إليهم من رسول الله صلى الله عليه وسلم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 বারিকালা সই দিনা মোহাম্মা আলি সই দিনা মোহাম্মদ কমাবার কালা সই দিনা ইব রিমাওয়ালা আলি সই দিনা ইবরিম میں মজি এস দর হে যাম আর যম বানাই রো সেম আর মুসলিমে তামের হরম তা কি আর তরস হুয়া এ সামাজা খুদা উমে বড়া সব সে তাজা খুদা বড়া সব সে ফন হে গা ফেবা শায় গা কু দা গাহন আবাস শায়দ কে নে কু দা গাহনশি মহান আল্লাহ রবীন্দ্রবার আমাদেরকে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার দান জায়গা থেকে আলহামদুলিল্লাহের আয়াতের দুই অংশ এবং আওয়াজ বেশি হয়ে থাকে হুজুরফাক সাল্লাহ আলহি ওসালামের বহু হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে निर्धारित समय भरे किस कथा बनार इच्छा करबो मे इल्ला गत सप्ताह आगे दु सप्ताह हमें अपना सम्मुखे जो आलोचना कर सारा पृथ्वी भितरे दुशो कोटी मुसलमान काफे तथा दुई ख्रिस्टान बेमान्वर खाते अस्त्र सन््रासर शिकार नामदार किसु मुसलमान काफरे देर दालाल ईदार दालाल हाथ दुशो कोटी मुसलमान तथ्य सन् शिकार और हे वामपंथी मुसलमान वामपंथी जरा ईदान दालाली करें और किस मानुष जरा डानपंथी आल सुन्न तल जम आकी दे जा परिचित आले सुनतल जमाते अनुसारी परिचय दे एक श्रेणी लोक ते ता नबीर बेपारे मंत्य करे नबीरा गायब जानूबिल्ला नबीरा कि गायब जानें अथच कुरान हाफिसर अगणित आय अगणित हाफिस द्वारा सुस्पष्ट भावे कथा हम सामने प्रमाणित है जे गायब जाम्रल्लाह आल्ला पृथ्वी को मानुष नबी बलि बोले, बीर बोले, बोलें केहू गायब जाने इमाम आजम आबूहानीफा रहामतुल्लाहे आलई आले सुन्नतल जमातर आकीजा संक्रांत एक कित रचना करेखे अकबर आले सुन्नतल जमातर बाश्यकार शाहरे बोल्लाहमतुल्लाहे आलई तरह एक व्याख्या लिखे वो व्याख्या्रंथर नाम सरहे फेखे अकबर ওই সর্ভে থেকে আকবরে তিনি স্পষ্ট ভাষায় এ কথাটি লিখেছেন ওই ব্যাখ্যা ক্রমকে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন जरा दाबी करबीरा गायब जानें ओरा सत्यारी मुसलमान नय व काफे और जरा कि धारणा करबीर की जाने गायब जाने यारणा जरा पोषण करा काफे, का काफेर क्यों ता कफर जेहेतु आल्लाब्दुल आलमी स्पष्ट भाषा কোরআনকারী করেছেন কুল্লা আসমান এবং জমিনে গায়েব জানার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউই গায়েব জানেন না সুতরাং আল্লাহ ছাড়া নবীরাও গায়েব জানেন না আল্লাহ ছাড়া কোন অলিরাও গায়ব জানেন না আয়াতে বলছে আল্লাহ গায়েব জানেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না সুতরাং যারা বলে নবীরা গায়েব জানেন তারা আয়াত মানে না বলেন তারা কি মানে না যারা কোরআনের আয়াত মানে না ওদের ইমান কি আছে না চলে যাবে ওরা ইমানদার নাকি বেইমান ওরা মুসলমান না কাফের আমার ভাইরা যারা নবীরা গায়েব জানে বলে দাবি করে ওরা একটা যুক্তি দা করে আমাদের সামনে বিষয়গুলো কিন্তু আগিতা সংক্রান্ত এই আমাদের আমাদেরকে রাখতে হবে যদি এই বিষয়ে আমাদের বিতর্ক ত্রুটি দেখা যায় তাহলে আমাদের ইমেল নিয়ে টানা শুরু হবে এই জন্য এই বিষয়গুলো মাঝে মাঝে আপনাদের সামনে পরিষ্কার করা দরকার আলোচনা দল জমা তার আগিদার নবীরা কি জানেন না ওরা যুক্তি দাঁড় করা কি যুক্তি যে কবরে প্রত্যেকটি মানুষকে তিনটি করে প্রশ্ন করা হবে এ কথা বলছেন কে আল্লাহর নবী বলেন এ কথা বলছেন কে কবরে প্রত্যেকটি মানুষকে তিনটি করে ফসল করা হবে এই কথাটাই নবী বলেছেন হাসরের ময়দানে প্রত্যেক বনি আদমকে পাঁচটি করেই ফসল করা হবে এই কথাটি বলেছেন কে আল্লাহর নবী জান্নাত আছে জাহান্নাম আছে পলসারাত আছে এগুলো কে বলেছেন আল্লাহর নবী বলেছেন সুতরাং আল্লাহর নবী যদি গায়ে না জেনে থাকে তাহলে তিনি কিভাবে বললেন কবরের তিনটি প্রশ্ন করা হবে হাঁসের ময়দানে পাঁচটি প্রশ্ন করা হবে জান্নাদের অস্তিত্ব আছে দাহান নামের অস্তিত্ব আছে পৌঁছনাথের অস্তিত্ব আছে হাঁসের ময়দানে অস্তিত্ব আছে গায়ব না জেনে থাকলে তিনি বললেন কিভাবে এই হল যারা নবীরা গায়ব জানে তাদের পক্ষ থেকে একটি যুক্তি এদের এই যুক্তির উত্তর পরে নি আগে আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই কবরের তিনটি প্রশ্ন করা হবে এই বিষয়টি আমরা জানি কিনা সবাই বলা নেই কেন জানে কিনা হাসর ময়দানে পাঁচটি প্রশ্ন করা হবে এই বিষয়টি আমরা জানি কিনা যার না তাসে যার নাম আছে ফুলসেরাত আসে হাসুর ময়দান আসে এই বিষয়টি আমরা জানি কিনা সকলে তাহলে আমরাও তো গায়েব জানি এখন কথা বুঝুন নাই নবীজন বলছে সুতরাং নবী গায়েব জানে তা আমরাও তো জানি ফুলসেরাত আসে হাসুর মাঠ আছে কবরে তিনটা প্রশ্ন করা হবে হাসর ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে তাহলে আমরাও তো অদৃশ্যের খবর জানিলাম তা আমরাও তো গায়েব জানি তাহলে আমরা আর নবীরা সমান হয়ে গেলাম নবীরা আমাদের সমান হয়ে গেল নবীরাও গায়েব জানে মানুষও গায়েব জানে অথচ নবীকে কোন মানুষের সমান সাব্যস্ত করা এটা কুফরি আল্লাহ রব্দুল আলমী সমস্ত নবীদেরকে পৃথিবীর সকল মানুষের উদ্ধের মর্যাদা আন করেছে সব মানুষের উদ্ধার মর্যাদা তাহলে আমরা গায়েব জানি এই কথা কেউ বলে না ফুলসরাতের খবর আমরা জানি কিন্তু মানুষ গায়েব জানে কথা বলে না নবী ফুলসরাতের কথা জানে সুতরাং নবী গায়েব জানে এই কথা কেন বলে তারা এটা হচ্ছে তাদের একটা ঘোড়ামিজ এছাড়া আর অন্য কিছুই নয় আমার ভাইরা আলসুল্লতল জমা দেন আকিদের একটি কিতাব যেটা কমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় সরহে আকায়দে নি সেই সর্হে আকায়দে ন একটি ব্যাখ্যা গ্রন্থ আছে নেব্রাস ওই নেব্রাস নামক গ্রন্থে স্পষ্ট ভাষায় লিখে আছে আলিমুল গাইব কাকে বলে অদৃশ্যের খবর মাধ্যম ছাড়া জানাকে আলিমুল গাইব বলে কথা খুব খেয়াল করে বুঝলেন অদৃশ্যের খবর মাধ্যম ছাড়া জানাকে আলিমুল গাইব বলে আর অদৃশ্যের খবর যদি মাধ্যমে জানে কোন মাধ্যমে জানে এটাকে আলিমুন গায়ে বলে না সুতরাং আল্লাহ বলেছেন কবর তিনটি ফসল করা হবে হাসর ময়দানে পাঁচটি ফসল করা হবে পৌঁছে দা তাতে জানা তাতে জানান না মাসে এই অদৃশ্যের খবরগুলো গুলো আল্লাহর নবী নিজের থেকে বলেছেন নাকি আল্লাহাদ জানিয়ে দিয়েছেন বিদায় বলেছেন আল্লাহ পাক আল্লাহর নবীকে এই বিষয়গুলো সম্পর্কে অবত অবগত করেছেন যে কবর তিন প্রশ্ন হবে হাসন ময়দানে পাঁচ হবে জান্নাত দাসে জাহ্না মাসে ফুলসারাত আসে এইগুলো আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন সুতরাং অদৃশ্যের খবর যদি কোন মাধ্যমে জানে এটাকে আলিবুল গায়েব বলে না বলেন এটাকে কি কি আলিবুল গায়েব জান্ন দাসে এটা আমরাও জানি কেমন জানি নবী বলছেন যে আমরা জানি জান্নাত আছে নবী জানেন নবী কেমনে জানেন আল্লাহ বলছেন যে নবী জানেন নাকি নবী লিগির থেকে বলেছেন সুতরাং অদৃশ্যের খবর যদি মাধ্যম ছাড়া কোনো মানুষ জানে এটাকে বলা হয় আচ্ছা আলি মু আল্লাহ জানে কিনা কথা বলেন না কেন কবরে পাঁচটা প্রশ্ন করা হবে এই কথাটা তিনটা প্রশ্ন করা হবে এই বিষয়টা আল্লাহ জানেন কিনা কেমনে জানছি আল্লাহ কত মাধ্যম ছাড়া নাকি মাধ্যম পাবে বলেন না জানে হাসন ময়দান আছে এটা তো আল্লাহ জানেন এটা আল্লাদের জানেন যে কোনো মাধ্যম ছাড়া নাকি মাধ্যম বাদে সুতরাং আল্লাহ মাধ্যম বাদে অদৃশ্যের খবর জানে বিদায় আল্লাহকে আলিমুল গায়ে বলা হয় আর আল্লাহ ছাড়া দুনিয়ার যত মানুষ আছে নবী সহ এরা অদৃশ্যের খবর জানে মাধ্যম ছাড়া নাকি মাধ্যমে সুতরাং মাধ্যমে যদি অদৃশ্যের খবর জানা হয় এটাকে আলিমুল গায়ে বলা হয় না আমার ভাইরা যদি আল্লাহর নবী গায়ে জানতে নই খুব খেয়াল করি বোঝুর কথাগুলো অনেক লম্বা ইতিহাস আমি ইতিহাসে যাব না হোদাই বিয়ের সন্ধির সময় হুজুরফাজ আলহি আসসালাম চোদ্দ শত সাহিকে নিয়ে হোদাই বিয়া নামক স্থানে তাবু বেড়ে ওখানে অবস্থান করেছেন মক্কার কাফেরা আল্লাহর নবীকে মক্কাতে ঢুকতে দেন নাই অনেক লম্বাই দিয়েছি ওখান থেকে সার সঙ্গে বলছি তখন হুজুরফাদাম একজন লোক পাঠিয়ে মক্কাবাসীদেরকে এই কথা জানাতে চাচ্ছেন যে আমরা মক্কাতে কোন আমাদের পুরান বাপ দাদার বাড়িঘর দখল করতে আসবো না জায়গা জমি দখল করতে আসবো না আমরা শুধু বাইদুল্লার দাওয় করব। আমরা সফা মারো হয় শাড়ি করবো মিনা মুজ্ঞালাফায় অবস্থান করব করবো উপুফা রাফা করব। পাথর নিক্ষেপ করব। এই কাজগুলো সেরে আমরা চলে আসব। তোমরা মনে মনে ভাবতেছ যে আমরা মক্কায় ঢুকে আবার আমাদের বাপ দাদার বাড়ি দখল করবো না আমরা এগুলো খবরও দিব না এই বিষয়টা কাকুদেরকে জানিয়ে দেওয়া দরকার সুতরাং আল্লাহর নবী নির্বাচন করেছেন হজরত উসমান বলা হয়। দুই নূরের অধিকারী হুজুর কাজু আলাই দুইজন কন্যাকে তিনি বিবাহ করেছেন এই জন্য ওনাকে দুই নূরের অধিকারী বলা হয় আল্লাহ নবী বলে ওসমান তোমার দাম্পত্য জীবনের সৌন্দর্যতা দেখে আমার মনে চায় যে আমার যদি আরো একটি মেয়ে থাকতো ওটাকেও তোমার কাছে বিবাহ দিতাম ওটা যদি মারা যাইত আরো একটি মেয়ে যদি থাকতো ওটাকেও তোমার কাছে আমি কি দিতাম বিবাহ দিতাম কেমন ভালোবাসা ছিল ওসমানের সাথে আল্লাহ নবীর সঙ্গে চিন্তা করেন আল্লাহ নবীকে যখন হাজার হাজার কাসেরদের মাঝে আল্লাহর নবী ছেড়ে দিলেন ওসমানকে পাঠিয়ে আল্লাহর নবী সেই জায়গায় পড়ে গেল গরম গুলাল আমি আমি আমার কলিজার টুকরা ওসমানকে লক্ষ লক্ষ কাপড়দের দলের ভিতরে ছেড়ে দিয়েছি দয়া করবি তুমি আমার ওসমানকে হেফাজত করিও আল্লাহ নবীর দোয়া তুই বিধে যাবে আল্লাহ নবীর দোয়া কখনো ওখানে যাওয়ার পরে যায় অনেক লম্বা কথা ওরা সব সর্ত মানতে রাজি তবে মুসলমানকে তারা মক্কায় ঢুকতে দিবে না এতে তারা সকলেই ভব্দ পরিকর ঐক্যবদ্ধ তারা সকলের একই কথা যে যাই কর মুসলমানদেরকে মক্কায় ডুবতে কি দেওয়ার হবে না ওসমান তো সেখানে সন্তি করার জন্য কেনেন এর মধ্যে শয়তান একটা প্রফাগান্ডা ছড়িয়ে দিয়েছে আল্লাহ নবীর মাঝে যে ওসমানকে মক্কার লোকেরা হত্যা করে ফেলেছে ওসমানকে মক্কার কাফেরা হত্যা করে ফেলেছে এই প্রোফাগান্ডা ইডলিস ছড়িয়ে দিয়েছে আল্লাহর নবীর কানে যখন আসলে একজন বুড়ো মানুষ কান্নাকাটি করতেছে নবী বলে তুমি কাঁদছ কেন তয় আপনি বুঝে জানেন না একটু আগে আপনার কলিজার টোকরা ও সমানকে কাফেরা শহীদ করে ফেলল আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কেঁদে উঠলেন চোখের পানি আর সংকলন করে রাখতে পারলো না আল্লাহর নবীর কান্না দেখি সমস্ত সাহাবাহিক রাম কেঁদে দিলেন তখন আল্লাহর নবী তিনার ডান হাত জমিনে রেখে সাহাবাইগ্রামকে বলেছেন হে আমার সাহাবীরা তোমরা আমার হাতে বয়াস গ্রহণ করো সাহবাইগ্রাম বলছি কিসের বয়াস আমরা তো আপনার হাতে আগেই কি হয়ে গেছি বয়স হয়ে গেছি কেউ কেউ এমন আছে যে দুইবার বয়স হয়েছে আপনার হাতে আবার আজকে কিসের বয়াস এতদিন ছিল ইমানের বয়াস আর আজকে হবে কাজ বেরোবে আমার সানকে হত্যা করে ফেলেছে আজকের বয়াস হবে তার হত্যার প্রতিশোধের বয়াস যতক্ষণ পর্যন্ত উসমানের হত্যার প্রতিশোধ না নিব আমরা একজন মুসলমানে হোদায় পেয়ে থেকে কি মোদিনায় মুসলমান মোদিনায় মকায় আক্রমণ করবে করবে এ সময় দেখলো হজরত উসমান নজি আল্লাহ একজন কাফেরদের নেতাকে নিয়ে আট জন নেতা আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেছে কথা খেয়াল করি শুনি একটু আগে শয়তানা বলছি কি ওসমানকে হত্যা করে ফেলছে সঙ্গে সঙ্গে নবী কেঁদে দিলেন সাহাব একরামের কাছে হত্যার প্রতিশোধের বয়স নিলেন আক্রমণ করবে করবে এই সময় ওসমান নবীর সামনে এসে হাজির এই কথা তারা আপনারা বুঝেন জান্নার নবীকে কেঁদে দিলেন সাহব একরামের কে ডেকে বয়াস ওসমানের হত্যার প্রতিশোধের জন্য অথচ ওসমান জীবিত এই ঘটনার দ্বারা বোঝা যায় আল্লাহর নবী গায়েব জানেন যদি আল্লাহর নবী গায়েব জানিত ইংলিশে যে বলছে ওসমানকে মেরে ফেলছে তখন তো নবী বলতে পারতো কোথায় ওসমানকে মেরে ফেলছে ওসমান তো আসতেছে বুঝা গেলে নবী কি জানেন না যদি গায়েব জানত নবী ওসমানের হত্যার কথা শুনে কখনো কান্নাকারি করতো না এবং সাহবা গ্রামের থেকে বয়া করিতেন না এ ঘটনায় প্রমাণ যে আল্লাহর নবী গায়েব আমার ভাইরা আপনারা ইতিহাস আমি একটু একটু করে বলছি আল্লাহ নবী আল্লাহ নবীকে একজন এহুদি মহিলা দাওয়াত করেছেন আল্লাহ নবী সবার ছিল আল্লাহ নবী সকলের দাওয়াত গ্রহণ করতেন যেহেতু ইসলামের প্রথম অবস্থা ছিল প্রাথমিক অবস্থা ছিল এই মানুষের হৃদয় কেড়ে নিয়ে আসার জন্য মানুষের মনকে আয়ত্ত করার জন্য আল্লাহ নবী সকলের সঙ্গে মিলে জুলে চলতেন ইয়াহুদি দাওয়াত করেছিল আল্লাহ নবীকে কিন্তু সে তো ছিল জাতীয় নাডা আমি যে এবং সময় তাদের ইডি খ্রিস্টানি অব্যাহত আছে এবং এমন পর্যন্ত তাদের নাডামি কি চলবে এটা মুসলমানের চিরশত্রু বিষ মিক্সার করেছে আল্লাহ নবীর খাবারের সাথে বিষ করে আল্লাহ নবীর সামনে যখন খাবার উপস্থিত করেছেন আল্লাহ নবী খাওয়া শুরু করছে আপনারা কি বলেন যদি নবী গায়িত যদি নবী কি তখন নবী বলতে পারত যে খাবারের মধ্যে কি মিক্সার করা হয়েছে যদি নবী এটা জানতো নবী কি খাবার শুরু করত বলেন না কেন তাহলে নবী যে খাবার শুরু করেছে এটাই তার প্রমাণ যে নবী কথা বুঝছেন কিনা আল্লাহ আল্লাহ নবীর জন্য এক মহিলা জাদু করছে জাদু আল্লাহ নবীর মাথার চুল সংগ্রহ করে চিরুনি সংগ্রহ করে ওখানে কুফের নিচে পাথরের তলে চাপা দিয়ে নবীর জন্য জাদু করেছে নবী তো জানেন না যে আমার জন্য কে জাদু করেছে নবী একদিন ঘুমাইলেন তখন একজন ফেরেস্তা মাতার পাশে এসে বসলেন একজন ফেরেস্টা পায়ের পাশে এসে বসলেন এবং বই জন্য ফেরেসটা কতোপকথন করতেছে একজন আরেকজন তো করে তুমি বলো তো আল্লাহ নদী কি হয়েছে ফেরেসটা আরেকজনে বলো আল্লাহ নদী জাদু করা হয়েছে আচ্ছে বলতো কে জাদু করছে একজন ফেরেসটা বসল করে আরেকজন ফেরেসটা কি দেয় আল্লাহ নন্দী শুরু করেছে স্বপ্ন ম্যাচের থেকে যে তখন বলছে আচ্ছা বলতো আল্লাহ নদীতে জাদু করছে কে জাদু করছে তখন বলছে ওই মহিলাটা আচ্ছা এখন কোথায় রাখছে জাদুগুলো তো ওই যে একটা পাথরের উপরে আরেকটা পাথরের চাপা দিয়ে সেখানে রেখে আল্লাহ নবী স্বপ্নযুগের বিষয়টা জেনে ফেলেছেন ঘুম থেকে উঠে সাবাই গ্রামকে পাঠিয়ে ওই দাদু মন্ত্রগুলো সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। আচ্ছা ফেরেস্টা বলছে নবীর জন্য দাদু করা হয়েছে না হয়তো নবী আগে কিন্তু না কল্লাহ নবীকে একদা বিচারের জন্য আমাদের কবিলাতে একটা সমস্যা দেখা দিছে আমাদের পোত্রে আপনি একটু আমাদের সমস্যার সমাধান করুন আল্লাহ নবীকে একটি পাহাড়ের নিচে কাঁপড়ারা বসাইছেন এবং পাহাড়ের উপর থেকে আগ থেকে একটি বড় ফাথর প্রস্তুত করে রেখেছে যে মোহাম্মদ যখন বিচার আসনে বসবে তখন ওই ভারী ফাথরটি মোহাম্মদের মাথার উপর ছেড়ে তার জীবনটাকে এখানে শেষ করে দেওয়া হবে আল্লাহ নবী বসছেন আচ্ছা বলেন তো আল্লাহ নবী যদি গাইড যাই যে আমার মাথার উপর একটি ফাথর প্রস্তুত করা আছে একটু ঘরে আমার মাথার উপরে ছেড়ে দেওয়া হবে নবীকে এখানে বসতেন বলে না নবী বসতেন এই যে আপনারা ফাতর ছাবে ছাড়বে এর আগমহর্তে আল্লাহ হবুল আলমিন জিপ্রেলের মাধ্যম আল্লাহর নবীকে ওই জায়গা থেকে কি সোজায় নিয়ে গেল সোভান ঘটনা প্রমাণ করে নবী কয়েক জানে নাকি জানে না সবাই বলেন নবী গায়েব জানেন তারা নবী গায়ব বলবে যে নবীরা গায়েব জানে তারা মুসলমানের তো দূর কথা তারা আলোচন জমাত দূরের কথা তারা নবীর বন্ধু হওয়া তো দূর কথা তারা নবীর দুঃমন তারা নবীর কি নবী গায়ব জানে না খবরদার বেশি মোহাম্মদ অতিপক্ষির স্বরের লক্ষণ বলেন অতিভক্তি কি এত ভক্তি দেখানোর দরকার নাই নবীকে খুব ভালোবাসেন এই জন্য নবীকে বলে ফেলেছেন নবী গায়েব জানে বউকে খুব ভালোবাসেন বলে ফেলছেন মা আসে না গেছে যেতে গণ দেখা এত মহাপত ভালো না আমার ভাইরা যারা বলে আমাদের দেশের এক প্রকারের আলু শূন্যতল জমাতে পরিচয় দেয় নামধারী বলে নবী মানুষ নয় আমি আপনাদেরকে একটা আয়াত বলবো আপনারা শুনেন কোন ইল্লা আল্লাহ বলেন হে নবী আপনি বলুন আমার প্রভু সে পুত পবিত্র এবং হালকুন্তু ইল্লা বাসার রসুলা আমি মানুষ ছাড়া আমি একমাত্র মানুষ রসুল মানুষ রসুল ছাড়া আমি আর অন্য কিছুই নয় এই আয়াতের মধ্যে আল্লাপাদ নবীকে মানুষ বলছেন কি বলছে বাসার মানে কি আবার বাসার মানে কিবীরা কি মানুষ কোরানে বলে নবীরা মানুষ আল্লাহ কয় নবী মানুষ নবীও কয় আব্দুহ আর আমি আল্লাহর বন্দা এবং আমি আল্লাহর রসুল নবী কয় আমি মানুষ আল্লাহ কয় নবী মানুষ কোরআনে তো নবী মানুষ এক ছেড়ির লোক কয় নবী মানুষ নয় তাহলে এরা কি কোরআন মানছি দেখি আর কোরআন যদি না মানে এক নম্বর রিমাইন্ডার কোরআন না মানলে এক নম্বর রিমাইন্ডার না যারা নবীকে কি বলে না আমার ভাইরা আরো দরনের দাম যারা আসলে শূন্য দল জমাতের দাবিদার তারা বলে নবী হাজির নাজির কথা কিন্তু খেয়াল করি বুঝবেন আমি আগে বলছি এগুলো এগুলো যদি না জানেন যদি একটু থাকে আমাদের ইমানের ভিতরে তাহলে আমাদের ইমান নিয়ে টানাটানি শুরু হবে তারা বলে নবী হাজির হাজির মানে যিনি সব সময় সর্বদাই সব জায়গায় থাকেন বলেন হাজির নাদিন কাকে বলে যিনি সব সময় সর্বাবস্থায় সর্ব জায়গায় বিরাজমান ওনাকে বলা হয় কি হাজির নাজির আচ্ছা এখন আছেন আমরা একটু পর্যালোচনা করি অনেকগুলো আয়াত পুরাণে এমন আছে যে আয়াতগুলোর দ্বারাই প্রমাণ নবী হাজির নাদির নয় সবগুলো আয়াত এখন আমার বলার সময় নেই একটি দুটি আয়াত আমি আপনাদের সম্মুখে এই সম্পর্কে বলবো অমাউল আল্লাহ রবী বলেন মরিয়াম যখন জন্মগ্রহণ করেছেন তখন তার অভিভাবক সাব্যস্ত করার জন্য যে লটারি দেওয়া হয়েছিল আপনার তখন হাজির নাজির ছিলেন না আল্লাহ ঠাকুর নবীকে বলতেছে যে মরিয়ামের জন্মের পরে তার অভিভাবক অভিভাবক গ্রহণের জন্য যখন লটারি দেওয়া হয়েছে তখন আপনি হাজির নাজির ছিলেন না যদি আপনি হাজির নাজির থাকতেন তাহলে আপনি এই ঘটনাটি নিজেই কি দেখতেন জানতেন আয়াত আল্লাহ কি করে অমা তালাইহী আপনি সেখানে হাজির নাজির আবার বলেন আপনি তখন হাজির নাজির এক আয়াত দ্বিতীয় আয়াত আমি হজরতেব ইউসুফ আলাইসালামের বড় ধজ ভাইরা যখন ওনাকে কুপে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক মিটিং করেছিল আপনি সেখানে হাজির নাজির ছিলেন না আপনি তখন হাজির নাজির ছিলেন না যদি আপনি হাজির নাজির থাকতেন তখন ইসুফের বাইরা ষড়যন্ত্রমূলক যে মিটিং করেছিল সেটা আপনি কিতেন জানতেন এবং দেখতেন এক দুই আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহ নবী কি নয় হাজির নাজির আল্লাহ করতেছে আপনি তখন ছিলেন না হাজির নাজির কাকে বলে যিনি সব সময় সর্বাবস্থায় সর্ব জায়গায় বিরাজমান উপস্থিত থাকে বলা তিনি আচ্ছা যারা বুঝে না এদেরকে আরো একবার বুঝায় আল্লাহাকার পাইয়ে কবে আসবে বলো তো একটু কথা বল না সাঁতার কবে আসবে আল্লাহাক ঢাকায় কবে যাবে আল্লাহাক জাপানে কবে যাবে জাপান থেকে আবার নোয়াখালী কবে আসবে বলেন এই ধরনের ফসল কোন ব্যয় কলেও করে কিনা কর না কা এই ধরনের ফসল কি করা যাবে আল্লাহ সাতর ভাইয়া কবে আসবে আবার ঢাকা কবে যাবে আল্লাহ কেন সাথর আসবে আল্লাহ কেন ঢাকা যাবে আল্লাহ তো হাজির নাজির হাজির নাজির বলা হয় ওকে যিনি সর্বাবস্থায় সব জায়গায় কি থাকে তাহলে আল্লাহ সাথর ফাইয়াতেও আছে কন আল্লাহ কমায় আছে ঢাকা আছেন না নাই আমেরিকাতে আছে না নাইলে তিনি হাজির নাজির তিনি সব সময় আচ্ছা এখন আপনারা এই মর্ম বুঝেন হুজুরফার সাল্লাহ আলহিসালাম আব্দুল্লার ঔরস থেকে গিয়েছিলেন কিনা সবাই বলেন গিয়েছিলেন কিনা আমেনার গর্ব থেকে মক্কার এসেছিলেন কিনা মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন কিনা হিজরতের এক বছর আগে ম্যারাজ হয়েছে আবার মেরাজ থেকে আবার নবী মক্কাতে ফিরে এসেছিলেন কিনা কলাকা গোজয় বদরে আল্লাহ নবী গিয়েছিলেন কিনা গোজয় বদর শেষ করে মদিনায় এসেছিলেন কিনা আল্লাহ নবী উহুদের প্রান্তরে গিয়েছিলেন কিনা আবার ওখান থেকে এসেছিলেন কিনা তাহলে যিনি আসেন আর যিনি যান তিনি কিভাবে কি হইতে পারে না যিনি হাজির নাজির তিনের জন্য আসা বাবা নেই আর জিনের জন্য আশা বাবা আছে তিনার জন্য কি নয় হাজির নাজির হইতে আমার ভাইরা আর এক দল লোক আমাদের দেশে আলোচনতল দমাত্র কে আম করে কথা কন্যা অনেকের সুর একটু নরম গেছে কথা নবীর আসছে কথাগুলো সাপ বুঝবেন আর না হয় আমাদেরকে বুঝিয়ে দিবেন এ ধরনের আকি দে নিয়ে এই দুনিয়াতে বেঁচে থাকলে জান্নাত পাওয়া যাবে না কথা বুঝার চেষ্টা করুন আল্লাহর নবী নবুয় প্রাপ্তির পরে তেইশ বছর মদিনাতে ছিল আল্লাহ নবীর মৃত্যুর পরে একশ দশ ডিগ্রি পর্যন্ত সাহাবাইক্রামের পরে তাবের দর ছিল দুই শত পর্যন্ত আল্লাহর নবীর নবুয়তের পরে খেলাপতের আশেদার যুগে তাব যুগে একটা দেখাতে পারবে না যে হাদিস তো দূরের কবি হাদিস তো দূরের কথা একটা দুর্বল হাদিসও দেখাতে পারবে না যে হাদিস দ্বারায় নবীর আলোচনার সময় ক্যাম করতে হয় একটা দুর্বল হাদিসও দেখা কি আমার ভাইরা खूब ख्याल करी अपनारा बुझभनता कैमाम आसलो के खूब संकोपीये छय चार हिजरीते इर मोसेल नामक बेदाती नाम मुजाफ्फरउद्दीन एक मुजाफर उद्दीन बेदातीच्चार आदेश क्रमे छय चार हिजरीते कैम दुनिया आर आगे कैम नामक जिन दुनिया की कि ना আমি আপনাকে যে একটা কথাই বলবো বর্ণিত তিনি বলেন এসেছে। আমরা নবীকে আসতে দেখে সকলেই দাঁড়িয়ে গেছি কথা বুঝতেছেন কিনা নবীজি লাঠির রূপর বর দিয়ে আসতেছেন আর আমরা নবীকে দেখে সকলেই কি কথা বুঝছেন কিনা আল্লাহ নবী খুব খুশি হয়েছেন যে মা আল্লাহ খুব ভালো কাজ করছে না আজকে থেকে বলে দিলাম আমি নবী মোহাম্মদকে যখন তোমরা কোথাও থেকে আসতে দেখবে জীবনে দাঁড়াইও না কথা বুঝছেন কিনা নবী গেছে আমার দেখলে জীবনে কি বর্ণিত যে আল্লাহ নবীর কাছে সাহাবায়করাম থেকে ফ্রিয় আর কোন মানুষ কি সাহবায়করাম নিজের জানের থেকেও কাকে বেশি ভালোবাসত আবার বলেন কাকে সাহাবায়করাম নিজের জানের থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন এরপরে তথাপি আল্লাহর নবী বলেছেন আমাকে দেখলে তোমরা আর কখনো কি যতদিন জীবিত ছিল আল্লাহ দেখার পরে আর তারা দাঁড়ায় নাই কথা বুঝছেন কিনা এত প্রিয় লোক ছিল সাহাবায় আল্লাহর নবী নিষেধ করার পরে আল্লাহর নবীকে দেখে জীবনে দ্বিতীয়বার আর আল্লাহর নবী বলছিল তাকুমো তোমরা খাড়াইও না কথা বুঝছেন কিনা আর আমরা এখন আল্লাহর নবীর নাম শুনলে দাঁড়াই লঙ্ঘন করা হল আপনারা কেন দাঁড়ান তারা যুক্তি দেন খেয়াল করেন কিন্তু বুঝতে হবে কথাগুলো না হোক এক নাম্বার যুক্তি তাদের যে বাপকে আসতে দেখলে যদি দাঁড়াইতে হয় না বাপকে আসতে দেখলে দাঁড়ানো লাগে ফিরকে আসতে দেখলে দাঁড়ানো লাগে আসতে দেখলে দাঁড়ানো লাগে শিক্ষককে আসতে দেখলে দাঁড়ানো লাগে তাহলে নবীকে আসতে দেখলে দাঁড়াবো না কেন এ ধর তাদের দুঃখেনা ওস্তাদি কি কারণ লাগে তাহলে নবী দেখলে দাঁড়াবো না কেন সুতরাং নবীদেরকে দেখলেও দাঁড়াবো ঠিক আছে মাশাল আপনাদের কথা ঠিক নবীকে ওস্তাদকে দেখলে দাঁড়াবেন তবে বাপ আসতে হবে কি আপনি যে বাপকে দেখলে দাঁড়াইবেন বাপ চিততে হবে কথা খেয়াল করুন বাপ নাকি বাপ বাড়িতে আস আপনি এখানে দাঁড়া যাবে বাপ চিততে হবে আবার বাপকে আপনার আসার পরে দেখতে হবে কথা দুইটা কিন্তু এক নাম্বার বাপ চিততে হবে আপনার ওস্তাদতে হবে আপনার কি রাখতে হবে দ্বিতীয়তা আসার পরে আপনি দেখতে হবে যদি আসলো কি না এটাও জানেন না আবার দেখেলো নাই তাহলে দাঁড়ালেন কেন নামলে এখন হেরাক চট্টগ্রাম অবস্থা আপনারা অনেকে জানেন ওরা যখন মিলাত অনুষ্ঠান করে অনেকগুলো চেয়ার সেখানে বসা একটা চেয়ার খালি রেখে কেন খালি রেখে জিজ্ঞাসা করা মিলের যখন করা হয় তখন নবী আসে এখানে আপনাদের এখন খুব ভালো লাগে দেখেও নাজুবুল্লাহ কর্লা দে চেয়ার কেন খালি রেখে তারা তাদের আগে থেকে এখানে কে আছে কথা কন্যাকে কে আছে আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি নবী যে আসলো নবীর নামে এখানে মিলেছে এটা নবী জানে কেন তোমরা যে সময় এখন নবী যে নবীর নামে যে তোমরা মিলে পড়ছো এই কথাটা নবী জানেন কেন কি নবী কি গায় জানে নাকি সাঁতার ভাইয়াতে আপনারা যে জানায় কি আমছে নবী আসতেছে এই মিলেদের কথা কি নবী জানে এখন বাঁচতেছে বরাবর দেড়টা এই দেড়ে যদি পৃথিবীতে একশো জায়গাতে মিলে ধর কত জায়গাতে নবী যদি মিলাতে অনুষ্ঠানে আসে তাহলে নবী ক জায়গার জানলে আচ্ছা নবী আইন বালা কথা তোরা যে মিলে ধরতে ধরতে এবার খাড়াই যাচ্ছে হুটিও যায় আচ্ছা তোরা যে খাড়াইলে চিললে চিললে এ নবী সাল আছে। আল্লাহর নবী তোদের কত হলো এখানে আসে আওয়াজ বৃদ্ধি করো না তার মানে নবী যদি কোন অনুষ্ঠানে থাকে তোমরা সুরচিৎকার করে কথা বলতে পারো এর বই আর নবীর তহাম নবীর নাম কি এরু নাকি আমাদের নবীর নাম মোহাম্ম কল নবীর নাম কি আবার কল কি এখানে কোন টান আছে নাকি মহাম নবী যদি থাকত তুই সদ্য গোষ্ঠীর লাডেদি পিটাইতো যে আমার পাশে আমার নাম দেখছে মোহাম্মদ তুই আমার নামটা এরম বেগায় সেগাই এরকম ইচ্ছা তুই মতপুরি কিনলে টান নবী লাডে দি ফিটত কিনা ক আচ্ছা সব ঠিক নবী আইছে। তো কোনো একজন মোনাজাত নবীর কথা কবি নামে। কোন সম্মানী লোক যদি থাকে মুনাজাত কে করে আবার কার কে করে তো নবীতে মিলাদ অনুষ্ঠান আছে মোনাজাত তুই করলে কিনলে মোনাজাত তো নবীর দিদি রান্না করেন কথা গণ যে সমস্ত বাচ্চার বন্ধুরা মিলেট করে তারা বলেছে আপনি মিলপ করেন বলেছেন কথা গন্ যদি নবী এসে থাকে তাহলে ধরো নবির আচ্ছা দাঁড়াচ্ছে না আচ্ছা লবিন নামের সম্মান বেশি না আল্লাহর নামের সম্মান বেশি তো আল্লাহর নাম লৈত কোনোদিন থাকাসতো কথা আল্লাহর নাম লৈত কোনোদিন থাকাছি নিয়ম তো আল্লাহর নামের পর হলে নবীর নাম তো নাম নেওয়ার সময় কিন্তু বন্ডামি তো কত ফকার এটাও তো এক প্রকার বন্ডামি আচ্ছা নবী আসলো ঠিক আছে কোন চাপাবাস তার চাপার জোরে যদি বলে আমি নবীকে দেখছি নবী মিলাদ অনুষ্ঠানে আসছে তাহলে শুনেন সাহাবি কাকে বলে সাহাবি বলা হয় ওই উন্মতকে যে উন্মত ইমান অবস্থায় আল্লাহর নবীকে দেখেছে এবং ওই ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকে বলে কি তাহলে আপনি মিলেদে থাকুন নবীরে দেখছেন আর ন সাহাবি হয়ে গেছেন কথা বল না কি হয়ে গেছে ঠিক আছে না কারণ স্বাভাবিক যেহেতু তুই নবীরে দেখছ হ্যাঁ তো কন না তোর কি স্বাভাবিক তোর নবীর দেখার হলো হাতে কি নবো আল্লাহর দেখে মদিনার মক্কাতে কারা কারা হয় না সেদিন জানেন আপনারা আবু তাহলে কে কর আবু জাহালে নবীরে দেখছে তো কি হয় কথা কর না উদ্বা সাহেবের নবীরে দেখছে কি হয় সুতরাং যারা নবীর দেখে কয় আবার কয় সাহাবি ন সাহেবের থেকে সুতরাং একটা কথা আমি বলবো আলু শূন্য দল জমাতের প্রত্যেক নবী মানুষ আলু শূন্য বিরুদ্ধাচারণ করবে তারা কশ্চিনালেও আলু শূন্য দল জমাতের পরিচয় দিতে পারে না তারা পরিচয় দিতে হবে ইহুদি খ্রিস্টানে সুতরাং আলোচনা আমার প্রায় শেষ আজকে সারা বিশ্বের দুশো পনেরো মুসলমান শিকার আবার পনেরো দুশো কোটি মুসলমান ওদের তত্তিকার মুসলমানের মধ্যে কিছু কিছু আছে ডাইনপন্থী দাবি করে আলো শূন্যতল জমাতে রাখি দাবি করে আমরা রসুলের দুস্থ মূলত এরা রসুলের শত্রু আপনার কথাগুলো বুঝছে তো আমার পরেও। এর এরপরেও কোন আল্লাহ যদি এমন থেকে থাকেন যে কথাটা বুঝি না আপনি আসবেন মানুষকে নিয়ে আসবেন আপনার আমদানি করে নিয়ে আসবেন আলে আলতল জমাতেন লোকেরা এদের জমাবি সার্বক্ষণিক প্রস্তুতুল্লাহ আলাম যারা সুনত পায় না সেরা সুনত পায় না